বিসমিল্লা রহমান রহিম আলহামদুলিল্লাহ সম্মানিত স্বাগত জানিয়ে আজকে একটি বিষয় আপনাদের সামনে তুলে ধরার ইচ্ছা করেছি বিষয়টি হল রোজা বিনষ্টকারী বিষয় সমূহের বিবরণ রোজা षयमूहर विवरण जार द्वारा रोजा नष्ट जार द्वारा रोजा बताल हो जाए से ही विषय के लक्ष्य कर अपन सामने अति संक्षेपे कैकटी कथा बार इच्छा करार आयत नम्बर एक सौ सत्ताशी मध्य आसल तीन विषय कथा उल्लेख कर द्वारा रोजा नष्ट বাকারার সাতাশি নম্বর আয়াত এখানে আল্লাহ তালা রাত্রি বিবির সঙ্গে সহবাস করার অনুমতি দিয়েছেন আর রাত্রি সূর্য ডুবে যাওয়ার পর থেকে শুভ সাদেক পর্যন্ত পানাহারেরও অনুমতি দিয়েছেন তো আপনাদের সামনে অতি সংক্ষেপে বলি যে সমস্ত বিষয়ের দ্বারা রোজা নষ্ট হয়ে যায় এক নম্বর বিষয় হলো। স্ত্রী সম্ভোগ বা সহবাস করা যে ব্যক্তি দিনে নিজের স্ত্রীর সঙ্গে সহবাস করবে তার রোজা নষ্ট হয়ে যাবে তাই এই ক্ষেত্রে শাহী বোখারির হাদিস নম্বর এক দেখতে পারা যায় এবং শাহিব মুসলিম এক হাজার দেখতে পারা যায় একজন সাহাবীর ঘটনা আছে যে তিনি দিনের বেলায় সহবাস করে ফেলেছিলেন যার কারণে রসোল্লা সাল্লা সালাম তাকে উপদেশ দিয়েছিলেন যে কফারা দিতে হবে তো সেই কিস্যার দিকে যাচ্ছি না মূল কথা হল যে দিনের বেলায় स्त्री संगे सहबास बैध नय रोजार अवस्था दू नम्बर विषय जार द्वारा रोजा नष्ट रोजा नी द्वित विषय हल वीर्ज्यपातवा बीर्जपात करा हाथ द्वारा हक व्य पद्धति हक जाग्रत अवस्था इच्छाकृत भावे जो बीर्जपात कर रोजा नष्ट এটাই বেশিরভাগ ওলামাইকে রামের মত কেননা আল্লাহ তোবারকাত হাদিসে খুদ্ির মধ্যে বলেছেন রোজাদারের বিষয়ে যে এত কত আমু অশারাবাহু আশাহু আতাহ মিন আজলি যে রোজাদার ব্যক্তি আমার সন্তুষ্টি লাভের জন্য পানাহার বর্জন করে আর নিজের মনের আশা আকাঙ্ক্ষা বর্জন করে এই হাদিসটি শহি বোখারি এক নম্বর হাদিস দেখতে পাওয়া যায় সহি মুসলিম এক হাজার একশো নম্বর হাদিস দেখতে পারা যায় সুতরাং বীর্যপাত করে দেওয়াটা হচ্ছে একটি শাহবাতের অন্তর্ভুক্ত বিষয় অর্থাৎ মনের কামনা বাসনার অন্তর্ভুক্ত বিষয় এতে থেকে দূরে থাকার চেষ্টা করতে হবে আর যে সমস্ত বিষয়ে যৌন উত্তেজনা বেড়ে যাবে সে সমস্ত বিষয়তে দূরে থাকা দরকার তিন নম্বর বিষয় যার দ্বারা রোজা নষ্ট হয়ে যায় ইচ্ছাকৃতভাবে পানাহার করা আল্লাহ তারা কতাল আর রাত্রে সূর্য ডুবে যাওয়ার পর থেকে নিয়ে শুভ সাদেক হওয়া পর্যন্ত রমজান মাসে পানাহার করার অনুমতি দিয়েছেন সুরা বাকারা আয়াত নম্বর একশো দেখতে পারা যায় চার নম্বর বিষয় যার দ্বারা রোজা নষ্ট হয়ে যায় সেটা হল ইচ্ছাকৃতভাবে পানাহারের মতো অন্য কোনো বস্তু গ্রহণ করা ধরেন শরীরে রক্ত নেওয়া বা বা এমন ইঞ্জেকশন গ্রহণ করা যার দ্বারা খাদ্যের কাজ হবে এগুলো এগুলোর দ্বারাও রোজা নষ্ট হয়ে যাবে কেন যে পানাহার থেকে দূরে থাকতে হবে যেন কি হয় পেট খালি থাকে রোজা যেন সঠিক পন্থায় সম্পাদিত হয় তো এই জন্য ওই সমস্ত পুষ্টিকর ইঞ্জেকশন ইঞ্জেকশন থেকে বা সেলাইন থেকে দূরে থাকতে হবে বা রক্ত গ্রহণ করা থেকে দূরে থাকতে হবে যার দ্বারা শরীরের মধ্যে খাদ্যের কাজ করবে पाँच नम्बर विषय जार द्वारा रोजा भेगे जाता हल शिंगा व्यवहार करा तो जे सिंगा लागे और जे जार द्वारा लागानोर दुजर ही रोजा भेगे एक जाए यह क्षेत्र शही हादी आज सोनान आबू दावद हादिस नम्बर दो हजार तीन सौ सतसठी देखते जाए हदीसटी सठीक हादिस शेख आलवानी हादिसी के सही बोले घोषणा करकम भावें যারা রক্ত করবে তাদেরও রোজা ভেঙে যাবে কেন যে এই দ্বারা রক্ত করা হয় সুতরাং বেশি পরিমাণে রক্ত ও দান করলে রোজা ভেঙে যাবে ৬ নম্বর বিষয় হচ্ছে যা দ্বারা রোজা নষ্ট হয়ে যাবে ইচ্ছাকৃত ভূমি করা এই সম্পর্কে হাদিস সোনান তিরমিজির মধ্যে দেখতে পারা যায় বা জামে তিরমিজ তিরমিজির মধ্যে দেখতে পারা যায় সাতশো কুড়ি নম্বর হাদিস সোনান আবু দাওয়াত দেখতে পারা যায় দুশো সানা সোনান আবু দাও দেখতে পাওয়া যায় দুই নম্বর হাদিস এবং সোনান এবরম মাজাও দেখতে পারা যায় এক নম্বর হাদিস তাহলে ইচ্ছাকৃতভাবে যে ভূমি করবে তার রোজা ভেঙে যাবে কিন্তু অনিচ্ছাকৃতভাবে যার ভূমি হয়ে যাবে তার রোজা ভাঙবে না সাত নম্বর বিষয় যার দ্বারা রোজা নষ্ট হয়ে যাবে সেটা হচ্ছে মাসিক ঋতুস্রাব ও সন্তান প্রসব জনিত রক্ত সেরাব শুরু হলেই রোজা নষ্ট হয়ে যাবে ধরেন মগর হতে বা সূর্য ডুবতে এক মিনিট আছে বা পাঁচ মিনিট আছে তার আগেই মাসিক শুরু হয়ে গেল তো এই রোজাটা নষ্ট হয়ে গেল। বা অনগ্রভাবে সন্তান হলো বা সন্তান জন্মগ্রহণ করার পূর্বে যে রক্ত দেখা দেয় সেটা বেরিয়ে গেল তাতেও রোজা নষ্ট হয়ে যাবে কেন যে এই মাসিকের অবস্থায় মাসিকের অবস্থায় রোজা রাখা বৈধ নয় কিন্তু এই রোজা পরবর্তী সময়ে পূর্ণ করতে হবে মাসিকের কারণে রোজা ছোট ছুটে যাক কিংবা সন্তান প্রসব হওয়ার কারণে রোজা ছুটে যাক এগুলো পরবর্তী সময়ে পূরণ করে নিতে হবে কেন যে শাহী মুসলিমের মধ্যে এসছে একটি হাদিস আসাদ আল্লাহ তাল আনহা হতে তিনি বলেন যে আমাদেরকে রোজা কাজা করার কথা বলা হতো কিন্তু নামাজ ছুটে গেলে মাসিক অবস্থায় বা নিফাঁসের অবস্থায় নামাজ ছুটে গেলে কাজা করার উপদেশ দেওয়া হতো না তো ঋতুবত মহিলাদের উপর ঋতু চলা অবস্থায় রোজা রাখা নিষেধ এই বিষয়ে কোনো মতভেদ নাই কোনো মতানক্য নাই কোনো আলেমদের মধ্যে তো আল্লাহ তাবারাকাত আল্লার কাছে আমি দোয়া করব তিনি যেন আমাদেরকে সঠিক পন্থায় রোজা রাখার তো অভিজ্ঞান করেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি